এই আমরা এখন অবস্থান করছি হিজরির চতুর্থ বর্ষে আসার পর থেকেই প্রতিটি মুহূর্ত ব্যস্ত ছিলেন ইসলামী রাষ্ট্রকে একটি সঠিক ভিত্তর উপর গড়ে তোলা এবং অভ্যন্তরীণ ও বহিষ্ত্র হাত থেকে প্রতিরক্ষা নিশ্চিত করা এই উদ্দেশ্যে মদিনায় চারটি প্রজেক্ট হাতে নেন যার মাধ্যমে তিনি ইসলামী রাষ্ট্রের রূপরেখা সামাজিক কাঠামো এবং প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলেন যা আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি হিজড়ির দ্বিতীয় বর্ষে সংঘটিত হয় যুদ্ধ। যে যুদ্ধে মুসলিমরা আল্লাহ সাহায্যে কোরাইশদের শোচনীয় পরাজিত করে আর ওখদের যুদ্ধ সংঘটিত হয়েছে ঠিক তার পরের বছরেই অর্থাৎ হিজরি তৃতীয় বছরে এই যুদ্ধে মুসলিমরা কোরাইশদের কাছে পরাজিত হয় আর শেষ যুগে আরবের বেশ কিছু গোত্র মুসলিমদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে এবং ষড়যন্ত্র করা শুরু করে গত পর্বে আমরা সে কাহিনিগুলো আলোচনা করেছি শত্রু ইহুদি গোত্রাজির মদিনায় ছিল তিনটি ইহুদি গোত্র বন কায়নোকা বন নাজির এবং বন করায়জা আল্লা রসুল সাল্লি আসালাম যখন মদিনায় এলেন তারা তাকে শাসক হিসেবে মেনে নিয়েছিল আল্লা রসুল আশা করেছিলেন মোদিনার আহলেখিতা ভাবার কারণে যেহেতু মুসলিমদের সাথে তাদের ধর্মবিশ্বাসে বেশ কিছু মিল আছে তাই তাদের সাথে হয়তো মুসলিমদের দূরত্ব মুশ্রিকদের তুলনায় অন্তত কম হবে এবং তারা শত্রু ভাবাপন্ন হবে না কিন্তু তাদের প্রতিটি গোত্রই মুসলিমদের সাথে শত্রুতা শুরু করে এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় যে কারণে এই তিনটি গোত্রের কেউই মোদিনায় স্থায়ী হতে পারেনি বনকায়কা গোত্রের ঘটনা আমরা আগে আলোচনা করেছি বদযযুদ্ধের পর তাদের বাড়াবাড়ির মাত্রা বেড়ে যায় এবং এক পর্যায়ে একটি ঘটনা রেশ ধরে তারা বিদ্রোহ করে বসে এরপর তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয় বদরযুদ্ধের পর ইসলাম বিদ্বেষী নেতা কিন আশরাফকে কিভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কের হত্যাকাণ্ড ছিল মদিনার ইহুদিদের জন্য একটা কঠিন সতর্কবার্তা বিশেষ করে বনু নাজিরের জন্য কেননা কাবিমিন আশ ছিল বনু নাজির কোত্রের কাবকে হত্যা করার মাধ্যমে কেবল কাবকে দমন করা হলো না বরং ইহুদিদের একটা স্পষ্ট বার্তা দেয়া হলো যে মদিনার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না সেদিন থেকে ইহুদিরা তাদের অবস্থান নিয়ে বেশ ভীত ছিল এছাড়া তাদের বন্ধুকোত্র বনু কাইনুকাকে মদিনা থেকে বের করে দেয়া হয়েছে সেটাও খুব পুরনো ঘটনা নয় বছর দুয়েক আগে কাদের হত্যাকাণ্ড এবং বনকানকার বিতরণের ঘটনার পর বাকি দুই ইহুদি গোত্র কিছুদিন মুসলিমদের সাথে শত্রুতা মুসলিমদের পরাজয় আর তার কিছুদিন পরেই আর রাজি এবং পীরে মাওনার হত্যাকাণ্ডে তারা কিছুটা আশার আলো দেখতে পায় তারা মুসলিমদের মনে মনে চ্যালেঞ্জ করতে শুরু করে যদিও তারা সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি কিন্তু তাদের কাজ বলে দিছিল তারা মুসলিমদের আগের মতো আর সমীহের চোখে দেখে না আর তাই সুযোগ বুঝে একদিন তারা রসুল্লা সাল্ল আলি ওয়াসালামকে হত্যা করার চেষ্টা চালায় আর এই কাজটি করে ইহুদিরা। ঘটনার কোথা থেকে। বনুন হঠাৎ করেই মুসলিমদের সাথে শত্রুতা শুরু করেনি বরং মুসলিমরা মদিনায় আসার শুরু থেকেই ইহুদিরা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তবে যেই ঘটনাটি সরাসরি বন নাজিরের সাথে মুসলিমদের সংঘাতে সূচনা করে সেটি ঘটেছিল উহুদের পর রক্তপন পরিষদের একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা আগের পর্বে বলেছি বীরনার হত্যাকাণ্ডে একজন মুসলিম ছিলেন আর তিনি হচ্ছেন উমাইয়া আদামারি তিনি যখন মদিনায় ফিরছিলেন তখন পথেই বনো আমর গোত্রের দুই লোকের সাথে দেখা হয় এই বনো আমর গোত্রই বীর এ মানার হত্যাকাণ্ডে জড়িত ছিল জন সাহাবিকে হারিয়ে ওমাইয়া তখন শোকে কাতর মনের মধ্যে খব দাও দাও করে চলছে প্রতিশোধ নেবার সুযোগ এভাবে সামনে এসে পড়বে তিনি ভাবেননি তিনি বনু আমরের লোক দুটোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেললেন। তার জ্ঞান অনুসারে ঠিকই ছিল কারণ তারা ছিল শত্রুকোত্রের কিন্তু না যে এই দুই লোক বন আমরের হলেও তারা রসুল্লাহ সাল্ল আলিহাস্লামের কাছ থেকে আমার নিয়ে এসেছে অর্থাৎ নিরাপত্তা প্রাপ্ত রসুল্লাহ সাল্ল আলহিউলাম এই ঘটনা শুনে বললেন তুমি এমন দুই লোককে হত্যা করেছ যাদের জন্য আমাকে রক্তপণ পরিশোধ করতে হবে রসল্লাহ আলি আসালাম কখনো কথার বরখেলাপ করতেন না ওয়াদা করলে পূরণ করতেন তিনি রক্তপণ দিলেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিধান লক্ষণীয় কোন কাফিরকে হত্যা করার জন্য মুসলিমকে হত্যা করা হয় না উমাইয়াদিলহু এমন দুজন লোককে হত্যা করেন যাদেরকে হত্যা করা ছিল বেআইনি কিন্তু এর শাস্তিসরূপ তাকে হত্যা করা হয়নি বরং রক্তপণ শোধ করতে হয়েছে রসুল্লাহ সাল্লিসালের সাথে ইহুদিদের চুক্তির একটি ধারা অনুসারে রক্তপণ পরিশোধের ব্যাপারে মুসলিম ও ইহুদিরা পরস্পর পরস্পরকে সাহায্য করার ব্যাপারে আইনগতভাবে বাধ্য ছিল বনু আমরের এই দুই লোককে হত্যা করার পর তাই রসুল্লাহ সাল্লু আলী হাসলাম কয়েকজন সাহাবিকে নিয়ে ইহুদিদের বনুনাজির করতে কাছে গেলেন বনু নাজিরের ইহুদিরা প্রথমে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামকে অভ্যর্থনা জানাল অভিনয় করল তারা রসুল্লাহর আগমনে খুব খুশি রসুল্লাহ সাল্লু আলি ওসালাম একটি দেয়ালের পাশে বসে বললেন বোনু আমার দুই লোককে ভলক্রমে হত্যা করা হয়েছে তাদের রক্তপণ পরিশোধের ব্যাপারে তোমাদের সাহায্য কামনা করছি তারা বলল ঠিক আছে আপনি বসুন খাওয়া দাওয়া করুন আমরা বিষয়টা দেখছি টাকা নিয়ে আসার কথা বলে তারা ভেতরে গেল ভেতরে গিয়ে তারা নিজেরা ষড়যন্ত্র করা শুরু করল কিভাবে রসুলুল্লা সাল্লু আলহিউসালকে মেরে ফেলা যায় একজন বলল এমন সুযোগ আর কখনো পাব না উনি আজকে দেয়ালের ঠিক পাশে বসেছেন ছাদে উঠে গিয়ে একটা পাথর ফেললেই খেল খতম আহ তারপর সারা জীবনের জন্য মুক্তি ইহুদিরা সব সবসময়ই এমন মুখে এক আর মনে আরেক। কিন্তু তাদের এই পরিকল্পনার কথা জিবরিল আলাহিসাল্লাম রসুল সাল্লু আলি ওয়াস্লামকে জানিয়ে দেন তিনি কাউকে কিছু না বলে তৎক্ষণাৎ উঠে পড়েন এবং মদিনায় চলে আসেন সাহাবিরা তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলেন তারপরে তারাও মদিনা ফিরে আসলেন কোরআনে আল্লাহতালা এই ঘটনাটি উল্লেখ করেছেন হে মমিন তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ সেই নিয়ামত যখন একটি জনগোষ্ঠী তোমাদের উপর হাত কোঠাতে উদ্যত হয়েছিল তখন আল্লাহ তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত রাখলেন আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহরই মোমিন্দা যেন করে। আল তাও আয়াত এর আগেও ইহুদিরা বিভিন্ন সময় মুসলিমদের সাথে শত্রুতা করে এসেছে এর আগে তারা আহলুস সুফার এক মুসলিমকে হত্যা করতে চেয়েছিল তাদের নেতা মুবের ওকবা উহুদের যুদ্ধে ক্রাইশদের গোপনে সাহায্য করেছিল চুক্তির শর্ত অনুযায়ী তারা মুসলিমদের বদর এবং উহুদের সাহায্য করেনি উল্টো তাদের নেতা সালামি বিন মিসকাম মুসলিমদের বিরুদ্ধে ক্রাইশদের পরিচালিত একটি সামরিক অভিযানে তাদের স্পর্শকাতর তথ্য দিয়ে সাহায্য করে এবং আবু সুফিয়ানকে আতিথিহতা করে এত কিছু সত্ত্বেও রসুল্লা সাল্লু আলহিসলাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করেনি যদিও এগুলো ছিল মদিনা সনদের সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু এবারের ষড়যন্ত্র সবকিছু সীমা ছাড়িয়ে যায় রসুল্লা সাল আলী হত্যা করার চেষ্টা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা সামিল বরং তার চেয়েও মারাত্মক রসল সাল এবার কঠোর পদক্ষেপ নিলেন বনু নাজির গোত্রকে ১০ দিনের আলটিমেটাম দেন তিনি তাদের উদ্দেশ্যে বলেন আমি আল্লাহর প্রেরিত নবী তিনি আদেশ করেছেন তোমরা আমার শহর ছেড়ে চলে যাও কারণ তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার সাথে কৃত চুক্তি ভঙ্গ করেছ আমি তোমাদের চলে যাওয়ার জন্য দশ দিন সময় দিচ্ছি এর পর যদি কাউকে দেখা যায় তাহলে তাকে হত্যা করা হবে রসুল্লর এই কথাগুলো বনুনাজিরের কাছে পৌঁছে দেন মুহম্মদ এ বিন মাসলামা আনহু। কিছুদিন আগেও জাহিদিয়াতের যুগে এই মুহাম্মদ এ বিন মাসলামে ছিলেন বনুনাজির কোচের বন্ধু তারা তাকে দেখে অবাক তারা বলল আমরা ভাবতেই পারি না যে তুমি মুহাম্মদ কি করে আমাদের কাছে এই রকম একটা খবর আনতে পারো জবাবে মোহাম্মদ মাসলামা রাজিয়াল আনহু বললেন সেই দিন আর নেই ইসলাম আমাদের বদলে দিয়েছে অতীতের সমস্ত বন্ধুত্ব আর মিত্রতা বাতিল হয়ে গেছে মোহাম্মদ মাসলামা রাজ আনহুর কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম তাকে একটি নতুন পরিচয় দিয়েছে আর সেটা হলো তিনি এখন মুসলিম তার কাছে এখন ইসলামী সব তার সমস্ত আনুগত্য এখন আল্লাহর জন্য তিনি আগে বনু নাজিরের বন্ধু ছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি বন্ধুত্ব আর শত্রুতার নতুন সংজ্ঞা শিখেছেন আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লামের কাছ থেকে কে আগে বন্ধু ছিল কে আগে মিত্র ছিল সেসব দেখার সময় নেই তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হল রসুল্লাহ সাল্লু আলিহস্লামের মর্যাদা আর আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করা ইহুদিদের সময় দেয়া হয়েছিল দশ দিন ইহুদিরা বরাবরের মতোই ছিল কা পুরুষ প্রজাতির আলটিমেটাম পেয়ে প্রথমে তারা চলে যেতে রাজি হয় কিন্তু তাদের পাশে এসে দাঁড়ালো তাদের আধ্যাত্মিক গুরু মুনাফিকদের নেতা আব্দুল্লাহ উবাই সে ভাইয়েরা তোমরা দৃঢ় থাকো প্রতিরোধ গড়ে তোল আমরা তোমাদের সাথে আছি তোমাদের আক্রমণ করা হলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব তোমাদের বহিষ্কার করা হলে আমরাও তোমাদের সাথে চলে যাব আমার সাথে আমার গোত্রের ও আরবের অন্যান্য গোত্র থেকে আরো দুই হাজার লোক আছে যারা আমাদের পক্ষে আছে শত্রুরা তোমাদের আক্রমণ করলে তারা তোমাদের জন্য জান দিতে প্রস্তুত লক্ষণীয় আবদুল্লাবেন উবাই ইসলাম গ্রহণের আগে ছিল মুর্শিক আর বনুনাজির গোত্র হচ্ছে ইহুদি কিন্তু মুসলিমদের বিরোধিতায় তারা একেবারে গলায় গলায় ভাই হয়ে গেল আবদুল্লাহ ইবিন উবাইয়ের আশ্বাস পেয়ে বনুনাজিরের ইহুদিরা কিছুটা সাহস পেল বলা চলে একরকম ঝোঁকের মাথায় প্রতিরোধের সিদ্ধান্ত নিয়ে নিল তাদের নেতা হুয়াইবিন আখতাব রসুল্লাহ সাল আলহামের কাছে বার্তা পাঠালো আমরা মদিনা ছাছি না আপনি যা খুশি করেন দেখে নিব এই চিঠি পেয়ে রসল সালু আলহাম ও মুসলিমরা চিৎকার করে উঠলেন আল্লাহবর নবীজি সাল্লু আলহি আসালাম এরপর তার মুজাহিদ বাহিনী নিয়ে বনু নাজির কোত্রের দুর্গ অবরোধ করলেন এই কৌশলটি একটি সুপ্রসিদ্ধ সামরিক কৌশল যেটাকে ইংরেজিতে বলা হয় সিজ ওয়ারফেয়ার কৌশলটি বর্তমানে খুব একটা ব্যবহার করা হয় না তবে বোমা বা বিমান হামলার প্রযুক্তি আবিষ্কার হবার আগ পর্যন্ত এই কৌশলটি ব্যাপকভাবে প্রয়োগ হত আগেকার সময় বড় বড় শহরগুলো নিরাপত্তার জন্য চারপাশে উঁচু দেয়াল দিয়ে ঘিরে তুর্গের মতো বানিয়ে রাখা হত বাইরে থেকে যারা আক্রমণ করতে এসেছে তারা তখন সেই শহর দখল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত যেমন সেই শহরের সমস্ত সাপ্লাই বন্ধ করে দেয়া যেন ভেতরের মানুষগুলো বেশিদিন টিকে থাকতে না পারে অথবা তারা শহরের ভেতরে মিনজানেক অথবা এক প্রকার গুলতি নিক্ষেপ করে শত্রুদের ক্ষতি করার চেষ্টা করত অন্যদিকে যারা ভেতরে অবস্থান নিত তাদের লক্ষ্য থাকত শহরের ভেতরে পর্যাপ্ত পরিমাণ খাবার জমা করে রাখা এবং যত বেশি সম্ভব আক্রমণকারী বাহিনীকে দুর্গের চারপাশে দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকতে বাধ্য করা যেন তাদের রসদ ফুরিয়ে যায় এবং ফিরে যেতে বাধ্য হয় আল্লাহ রসুল আলী বনু নাজির কত্রকে অবরোধ করলেন অন্যদিকে বন নাজির গোত্র কোন সেনাবাহিনী নিয়ে লড়াই না করে দুর্গ বন্ধ করে ভেতরে বসে থাকলো। বন নাজির কোত্রের বেশ ভালই ধনসম্পদ ছিল তাদের নিজেদের দুর্গ ছিল দুর্গের বাইরে প্রচুর আবাদী জমি বিশাল খেজুরের বাগান এগুলোর উপরেই তাদের জীবিকা নির্ভর করত তারা আশা করছিল মুসলিমরা অবরোধ করতে করতে একসময় ক্লান্ত বিরক্ত হয়ে চলে যাবে অবরুদ্ধ অবস্থাতেও অনেকদিন টিকে থাকার মতো পর্যাপ্ত রসদ তাদের ছিল কিন্তু রসুল্লাহ সাল আলী হাসলাম তাদের এই কৌশলকে ব্যর্থ করে দিয়ে পাল্টা এমন একটি কৌশল অবলম্বন করলেন যা তাদেরকে পুরোপুরি হতবুদ্ধি করে দেয় রসলুল্লা সাল্ল আলী হাসলাম তাদের খেজুর বাগানে আগুন লাগিয়ে দিলেন এই দৃশ্য দেখে তারা আতঙ্কে অস্থির হয়ে গেল মোদিনাতে তাদের আছেই হল এই জমি সেই জমি যদি আগুনে পড়ে যায় তাহলে মোদিনা থেকে কী লাভ এদিকে আব্দুল্লাহবের উবাই বন নাজিরের সাহায্যার্থে একটি আঙ্গুলো তুলল না পনুনির বেশ হতাশ হয়ে গেল মরার আগে মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে তেমনি শেষ চেষ্টা হিসেবে তারা রসুল্লাহ আলহিহামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে শুরু করল এই মুহাম্মদ লোকটাই তো ফিতনা ফলা করতে নিষেধ করত গাছ কাটতে নিষেধ করত আর এখন সে নিজেই এই কাজ করছে আমাদের খেজুর গাছগুলো কেটে ফেলছে পুড়িয়ে ফেলছে রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তাদের এই প্রোপাগান্ডায় কোন পাত্তা দিলেন না এবং তার এই কৌশল পুরোপুরি সফল হলো। বরু নাজির কোত্র সম্পূর্ণভাবে পুরোপুরি কণ্ঠাসা হয়ে এবং আত্মসমর্পণ করতে বাধ্য হলো। তার আশা করছিল মুসলিম বাহিনী দীর্ঘদিন দুর্গ অবরোধ করে দখল করতে না পেরে একসময় চলে যেতে বাধ্য হবে কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল তারা বুঝতে পারল এভাবে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না তাই তারা আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিল বড় নাজির রসুল্লাহ সাল্লু আলী অনুরোধ করল যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা মদিনা ছেড়ে চলে যেতে সম্মত হল সহায় সম্পদ নিয়ে নিরাপদে চলে যাবার অনুমতি চাইল রসল্লা আলাইস্লাম রাজি হলেন তবে কয়েকটি শর্ত দিলেন এক সাথে কোনো অস্ত্র নেওয়া যাবে না দুই একটা উটের পিঠে যতটুকু মাল বহন করা যায় শুধু ততটুকু মালামালেই নেওয়া যাবে তিন প্রতি তিন জনের জন্য একটি করে উঠ বরাদ্দ থাকবে পুরো ব্যাপারটি দেখভাল করার দায়িত্ব পড়ে মোহাম্মদে বিন মাসলামা রাজিয়াল আনহর ওপর ইউদিরা ছিল পয়সা পাগল বননাজির মদিনা ছেড়ে যাবার এক অদ্ভুত দৃশ্য দেখা গেল একটা উটের পিঠে যে যত পারছে টাকা পসা ভরে নিচ্ছে কেউ কেউ তো ঘরের দরজার চৌকাট ভেঙে উটের পিঠে তুলে নিল ছয়শ উটের পিঠে যে যা পারল সব বোঝায় করে নিল টাকার কমির ইয়াহুদ সাল্লাম বেন আবি হোকায়ক সাড়ে চামড়া সোনারূপা দিয়ে ভরে ফেলে যাবার সময় আবার দম্ভ ভরে বলে হুম। এভাবেই আমরা নিজেদের পৃথিবীর যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত করেছি এখানে খেজুর বাগান ছেড়ে যাচ্ছে তো কি হয়েছে খায়বারে গিয়ে তা আবার ফিরে পাব হেরে গিয়েও তাদের কত গর্ব কত ভান কিছুই যেন হয়নি ইহুদি গোত্রগুলোর চোখে বনু নাজির গোত্র অনেক সম্মানিত গোত্র সবচেয়ে বেশি শিক্ষিত তারা চাচ্ছিল তাদের এই লজ্জাজনক নির্বাসনে কেউ তাদের নিয়ে হাসাহাসি না করুক মুসলিমরা যেন তাদের এই পলায়ন উপভোগ করতে না পারে এই জন্য তারা তাদের বহরের পেছনে গায়িকাদের দিয়ে গান বাজনা করতে করতে ভেগে গেল কাপুরুষ পরাজিত বন নাজির কোত্রের একটি অংশ চলে গেল আর একটি অংশ গেল খাইবারে খাইবারে তাদেরকে বরণ করা হয় বীরের মতো করে তাদেরকে অভ্যর্থনা জানাতে মহিলা আর কম বাচ্চারা নেমে আসে উপহার দিয়ে খঞ্জনী আর বাসি বাজিয়ে নেচে গেয়ে গর্ব আর অহংকারের সাথে তাদেরকে বরণ করে নেওয়া হয় একটা পরাজিত গোত্রকে এভাবে সংবর্ধনা দেয়ার দৃষ্টান্ত সে যুগে আর ছিল না এখন বনু নাজিরের এই অভিযান থেকে আমরা কে কি শিক্ষা পাই আল্লাতলা পবিত্র কর একটি সুরা জুড়ে বনু নাজিরের অভিযান নিয়ে আলোচনা করেছেন আর সেটি হচ্ছে সুরা আল হাসর আব্দুল্লাবিন আব্বাস রাউদ্দুল্লাহ আনহু সুরা হাসারকে বলতেন সুরা বনু নাজির কারণ এই সুরায় তাদেরকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে যেমন আমরা দেখেছি সুরা আনফালে বদর সুরা আলে ইমরানে নিয়ে আল্লাহ অনেক করেছেন। এই আল্লাহ সুরায় আল্লাহল সম্পদের বিধান নিয়ে কথা বলেছেন অবস্থা প্রকাশ করেছেন এবং সবশেষে আল্লাহ নিজের কিছু চমৎকার নাম ও গুনাবলী আমাদের সামনে তুলে ধরেছেন আমরা এখন সুরা হাসরের আলোকে বনোনাজির অভিযান থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করব প্রথম শিক্ষা আল্লাহ মুসলিমদের ব্যাপারে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি করার মাধ্যমে তাদের দুর্বল করে দেন আল্লাহ বলেন হুম হুম হসম আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছিল তিনি তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিয়েছিলেন প্রথমবারের মতো তোমরা ধারণাও করি যে তারা বেরিয়ে যাবে আর তারা ধারণা করেছিল যে তাদের দুর্গুলো তাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহর আজাব এমন এক একদিক থেকে আসল যে তারা কল্পনাও করতে পারেনি এবং তিনি তাদের অন্তঃসমূহে ত্রাসের সঞ্চার করলেন ফলে তারা তাদের বাড়িঘর আপন হাতে ও মুমিনদের হাতে ধ্বংস করতে শুরু করল কাজেই দৃষ্টিমান লোকেরা তোমরা উপদেশ গ্রহণ সূরা আল হাসর আয়াত দুই না মুসলিম না ইহুদি কোন পক্ষই আশা করেনি ইহুদিরা চলে যেতে বাধ্য থাকবে মুসলিমরা ভেবেছিল ইহুদিরা অনেক শক্তিশালী ইহুদিরাও ভেবেছিল মুসলিমরা তাদের হারাতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত মুসলিমরা জয়ী হয় আর তা একমাত্র আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাদের বহিষ্কার করে দেন তাদের এই পরাজয়ের কারণ হল তাদের মনে ভয় আল্লাহ তাদের মনে এমন ভয় ধরে দিয়েছিলেন তারা পুরোপুরি মনোবল হারিয়ে ফেলে প্রতিরোধ গড়ার মতো সাহস বা ইচ্ছা কোনটাই তাদের ছিল না এবং মুসলিমদের হাতে এমন প্রযুক্তি ছিল না যেটি দিয়ে তারা দুর্গকে দখল করবে কিন্তু আল্লাহর হাতেই সবকিছু নিয়ন্ত্রণ তিনি মুসলিমদের জন্য বিজয়কে সহজ করেছেন কাজেই মুসলিমদের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া তার উপর বিশ্বাস রাখা তার কাছে তবা করা এবং তার উপরেই ভরসা রাখা তাহলে শত্রু যতই শক্তিশালী হোক না কেন আল্লাহ তালা মুসলিমদেরকে বিজয় করবেন কোন বাহিনী যতই শক্তিশালী হোক না কেন তাদের দুর্বলতা থাকবেই আর কার দুর্বলতা কোথায় তা আল্লাহ তালা ভালোই জানেন কোনো জাতি যদি নিজেদের খুব শক্তিশালী কিছু মনে করে যদি মনে করে যে আমাদের কাছে পারমাণবিক শক্তি আছে সবার চেয়ে বেশি মারণাস্ত্র আছে আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না আল্লাহ তাদের এমন এক দুর্বল দিকে আঘাত করবেন যা তারা কল্পনাও করে না আল্লাহ তাদের মনে ভয় ঢুকিয়ে দেবেন এমন উদাহরণ আমরা বর্তমান সময়ও দেখি প্রচন্ড সামরিক শক্তিধর দেশগুলো মুসলিমদের সাথে লড়তে এসে ভয় পেয়ে যায় তাদের টাকা পয়সা অস্ত্র ক্ষমতা সবই আছে কিন্তু জিহাদের ময়দানে মুসলিমদের মোকাবেলায় তারা মনোবল হারিয়ে ফেলে মনের ভিতরে যদি ভয় ঢুকে যায় তখন অস্ত্রশস্ত্র বা নিশ্চিত নিরাপত্তা কিছুই কাজে আসে না ইবনুল কাইম রেহমহল্লা বলেছেন রোমান ও পারসিকদের ছিল শক্তিশালী দৈহিক গঠন সংখ্যায় তারা ছিল অধিক মুসলিমদের চাইতে তাদের ছিল অনেক বেশি অস্ত্র কিন্তু তাদের ছিল না মনোবল এ কারণে তারা হেরে যেত আর যুদ্ধে চিত্তে মনোবলই সবচেয়ে বেশি দরকার সাহাবাতের অন্তরে ছিল ইমান এই আল্লাহর পথে অটল অবিচল রেখেছিল আর আল্লাহর শত্রুদের মনে ছিল দুনিয়াপ্রীতি আর এ কারণেই তারা হেরে গিয়েছিল দ্বিতীয় শিক্ষা জিহাদের স্বার্থে জিহাদের নিয়মে ব্যতিক্রম হতে পারে আল্লাহ বলেন তোমরা যেসব নতুন খেজুর কাজ কেটে ফেলছ অথবা সেগুলোকে তাদের মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা তো ছিল আল্লাহর অনুমতি ক্রমে এবং যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন সুরা আল হাসর আয়াত পাঁচ ইসলামে কারণ ছাড়া গাছ কাটা নিষেধ তবুও কেন রসুল্লাহ সাল্লু আলিউস্লাম গাছ কাটার আদেশ দিয়েছিলেন অথচ তিনি এই কাজ করতে নিজেই নিষেধ করতেন এই বিষয়টা নিয়ে ইহুদিনা বেশ জল খোলা করার চেষ্টা করে এর উত্তরে বলা যায় প্রথমত এটি করা হয়েছিল আল্লাহর অনুমতিতে কিন্তু কেন আল্লাহ তা ব্যাখ্যা করেছেন তা এজন্য যে আল্লাহ পাপাচারীদের লাঞ্ছিত করবেন রসুলুল্লাহ সাল্লু আলহিউসালাম নির্দেশ দিয়েছেন যুদ্ধের সময় গাছপালা কাটা যাবে না মহিলা শিশু ও বৃদ্ধ লোকদের হত্যা করা যাবে না আশ্রমে বসবাসরত সন্ন্যাসীদের হত্যা করা যাবে না কিন্তু এই বিধানগুলির প্রত্যেকটির ব্যতিক্রম আমরা আল্লাহ রসুলের জীবনে দেখি যেমন বন নাজিরের যুদ্ধে রসুল্লাহ সাল্লু আলী আসলাম খেজুরের গাছ পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তাইফের অভিযানে রাতের বেলায় কাফিরদের বাসায় আক্রমণ করা এবং তাদের অধিবাসীদের হত্যা করার আদেশ দিয়েছেন এটা ছাড়াও রসুল একবার দুইজন ছিলেন কিন্তু তিনি শত্রুপক্ষের কোন ধর্মীয় ব্যক্তি যেমন টেম্পলারদের যারা মূলত ছিল ধর্মযোদ্ধা ছেড়ে দিতেন না তাদের তিনি হত্যা করতেন গির্জার পুরোহিত হলেও হত্যা করতেন প্রশ্ন হচ্ছে এখানে কি শরিয়া লঙ্ঘিত হচ্ছে না এই বৈপরীত্যের জবাব কি ইসলাম কিন্তু এই সহনশীলতাকে কাজে লাগিয়ে শত্রুরা সুবিধা নেবে এবং শত্রুরা যখন জিহাদের কোনো নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সুবিধা নিতে চাইবে তখন সেই সব নীতি স্থগিত রাখা হয় শত্রুরা যদি জিহাদের কোন নীতি ব্যবহার করে পুরো জিহাদকে থামিয়ে দিতে চায় অথবা জিহাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায় তাহলে পরিস্থিতির বিচারে মুসলিমদের জন্য সেই সব নীতিকে স্থগিত করার অনুমতি রয়েছে যেমন সাধারণভাবে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা থাকলেও উপরোক্ত পরিস্থিতিতে রসুল্লাহ সাল্লাস্লাম গাছগুলিকে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন কারণ গাছ না কাটার এই সুযোগকে কাজে লাগিয়ে ইহুদিরা নিরাপদে টিকে থাকার সুযোগ পাচ্ছিল দীর্ঘদিন অবরুদ্ধ থেকেও তাদের বাগে আনা সম্ভব হচ্ছিল না অন্যদিকে তারা যে অপরাধ করেছিল অর্থাৎ তাদের বিশ্বাসঘাতকতা এবং রসুল্লাহ সাল্লিমকে হত্যা ষড়যন্ত্র সেই কারণে তাদের শাস্তি দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল এই কারণেই ইসলামের বিধান মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ ইহুদিদের দেওয়া হয়নি এটি ছিল সাধারণ অবস্থা ব্যতিক্রমার অর্থনৈতিক নীতিতে একটি পরিবর্তন बन नजर अभिजान प्राप्तुलब्ध सम्पद बदर मत भागाभागी एर एक नतून विधान प्रवर्तित्ला আল্লাহ তাদের অর্থাৎ ইহুদিদের নিকট থেকে তার রসুলকে ফাই হিসাবে যা দিয়েছেন তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি বরং আল্লাহ তার রসুলগণকে যাদের উপর ইচ্ছা কর্তৃত্ব প্রদান করেন আল্লাহ সকল কিছুর ওপর সর্বশক্তিমান আল-হাসর যুদ্ধের যুদ্ধক্ষেত্রে যেসব মালামাল লাভ করে সেগুলোকে বলা হয় গণিমাহ আর কাফিরদের যে সম্পদ তাদের সাথে যুদ্ধ ছাড়াই মুসলিমরা লাভ করে সেটাকে বলা হয় ফাই। যুদ্ধে মুসলিমরা ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে যুদ্ধে অংশ নিয়ে গণিমত লাভ করেছিল আর নাজিরের অবরোধের পর মুসলিমরা লাভ করে ফাই কারণ বন নাজিরের সাথে কোন যুদ্ধ হয়নি অস্ত্র প্রয়োগ ছাড়াই মুসলিমরা এসব সম্পদ লাভ করেছে কাজেই অস্ত্রপ্রয়োগ বা যুদ্ধ করে পাওয়া সম্পদ আর যুদ্ধ না করে অবরোধের মাধ্যমে বা শত্রুকে ভয় দেখে তাড়িয়ে দিয়ে যে সম্পদ লাভ করা হয় এই দুই প্রকার সম্পদের বন্টনের নীতিতে কিছুটা পার্থক্য আছে বনু নাজিরের সম্পদের ব্যাপারে কি করা হবে তা রসুল্লাহ সাল্লাসালামের হাতে ছেড়ে দেয়া হলো। পাঁচ ভাগের চার ভাগ যোদ্ধাদের মাঝে বন্টন করে দেয়ার যে নীতি সেটা ছিল গনিমতের ক্ষেত্রে প্রযোজ্য আর ফায়ের ক্ষেত্রে নীতিমালা হলো, মুসলিমদের আমির ঠিক করবেন এই সম্পদ কোন খাতে কতটুকু খরচ করা হবে বনোনাজারে ফেলে যাওয়া এই সম্পদগুলো আল্লা হাতে এলো। এগুলোর মাঝে ছিল খেজুর বাগান আর খেতখামার এগুলো সবগুলোই তার নিজস্ব সম্পত্তি হয়ে যায় এই সম্পদ থেকে তিনি এক বছরের জন্য পরিবারের জন্য প্রয়োজনীয় খরচ রেখে দেওয়ার অধিকার রাখতেন আর বাকি যা ছিল তা দিয়ে মুসলিম সেনাবাহিনীর জন্য অস্ত্রশস্ত্র এবং বাহন কেনার সুযোগ ছিল বনোনাজের সমস্ত সম্পত্তি নবীজি নিজের কাজে ব্যবহার করেননি যদিও তিনি এক বছরের জন্য প্রয়োজনীয় অর্থ লাভ করেছিলেন কিন্তু দেখা গেল এক বছর যেতে না যেতেই তিনি সেই অর্থ খরচ করে ফেলেছেন দরিদ্র আর অভাবীদের সাহায্য করতে গিয়ে যখনই তার কাছে বাড়তি সম্পদ থাকত তিনি সেটা দিয়ে গরিব এবং অভাবীদেরকে সাহায্য করেছেন যে কারণে নবীজ্ল আলহাম যখন মারা গেলেন তখন দেখা গেল তার একটি বর্ম এক ইহুদিদের কাছে বন্ধক রাখা হয়েছে কারণ তিনি তার থেকে কিছু গম ধার নিয়েছিলেন আর এমন অনেক বর্ণনা আছে যেখানে আমরা দেখি নবীজল আলী তার পরিবার দিনের পর দিন ক্ষুধার কষ্ট ভোগ করেছেন এ থেকে বোঝা যায় অঢেল সম্পদ লাভ করার সুযোগ থাকলেও নবীজ সাল্লু আলী আসলাম নিজের ও তার পরিবারের জন্য খুব সাদাশীদের জীবন বেছে নিয়েছিলেন রসোল্লাহ সাল্লু আলিউলাম জীবন শুরু করেছিলেন একজন মেষ হিসেবে এরপর তিনি ব্যবসা বাণিজ্য করেছেন যখন নবী হলেন তখন অন্যান্য সব কাজ বন্ধ করে দাওয়াতের জন্য তার সমস্ত সময় ব্যয় করেন খাদিজা রেদেল আনহা এবং চাচা আবু তালেবের অর্থের উপরেই নির্ভর করতেন মদিনা আসার পর আনসারদের দেয়া হাতিয়ার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন বন্য নাসের যুদ্ধ থেকে অর্থ পাওয়ার পর তা থেকে এক বছরের পরিবার খরচ চালানোর জন্য অর্থ নিলেন এবং বাকি অংশ কোষাগারে ব্যয় করেন এর মাধ্যমে রসুল্লাহ সাল্লু আলী আসলাম দান করার মতো কিছু অর্থ পেলেন सुरहर सत नम्बर आयाते मुस्जिद प्राप्तलब्ध सम्पर बेल्ला प्रणयन कर ফলিলহিদি কুর্লতম সিনিসি কৈল কূনদূল কৈল কূনদূল বৈনল অগ্ন ইনি ওমুসু ফ وَمَا نَهَاكُمْ عَنْهُ ফ যে ধন সম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিলেন তা আল্লাহ তার রসুলের জন্য আর রসুলের আত্মীয় স্বজন ইয়াতে মিসকিন ও পথিকদের জন্য যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয় রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠিন শাস্তিদাতা বনুনের অভিযানের পর রসুল্লাহ সাল আলীদিন ডেকে বললেন তোমার লোকদের ডেকে নিয়ে আস সাবিতেন খাজরাজের লোকদের ডেকে আনব নবীজি বললেন না আনসারদের সবাইকে ডাকো আনসাররা সবাই হাজির হলেন নবীজি সাল্লাহ আলহি আসালাম আল্লাহর প্রশংসা করলেন আনসারদের কিছু গুণের কথা উল্লেখ করলেন মহাজিরদের প্রতি তারা যে দয়া দেখিয়েছেন জন্য তাদের প্রশংসা করলেন এরপর তিনি তাদের একটা প্রস্তাব দিলেন বললেন যদি তোমরা চাও তাহলে আমি এই সম্পত্তি তোমাদের সবার মাঝে বন্টন করে দেব সেক্ষেত্রে মুহাজিররা তোমাদের বাড়ি ঘরেই থেকে যাবে এবং তোমাদের ক্ষেত খামারে কাজ চালিয়ে যাবে আর তোমরা যদি চাও তাহলে এই সম্পত্তিগুলো শুধু মহাজিরদের মাঝে বন্টন করে দেব সেক্ষেত্রে তারা তোমাদের ঘর বাড়ি ছেড়ে চলে যাবে এবং তোমাদের শস্যের কোনো ভাগ নেবে না রসুল্লা সাল্ল আলিহাস্লাম চাচ্ছিলেন আনসারদের উপর কষ্ট কিছুটা লাঘব হোক আনসারদের দুই নেতা সাবিন মোয়াজ এবং উবাদা এই প্রস্তাব শুনে বললেন আমরা চাই তারা বরং আমাদের সাথেই থাকুক আর অর্থসম্পদ যা আছে সেসবও তাদেরকেই দিয়ে দিন বাকি আনসাররাও তাতে খুশি মনে সায় দিলেন আনসাররা ছিলেন খুবই উদার এবং বড় মনের মানুষ তারা নিজেরা কিছুই রাখলেন না সব মুহাজিরদের দিয়ে দিলেন নিঃসন্দেহে সাহাবিরা ছিলেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সত্যিকার দয়া মহত্ব এবং ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছেন তারাই এরপর মহাজিররা আনসারদের ঘর ছেড়ে বননাজিরের ঘরগুলোতে বাস করা শুরু করলেন বনোনাজিরের ক্ষেত খামারগুলো শুধু মোহাজিদের মাঝে ভাগ করে দেয়া হয় মোদিনায় একসাথে অনেক মহাজির হিজরত করার পর যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমে আসে মহাজিদ্ থাকার একটি স্থায়ী ব্যবস্থা তৈরি হল তাদেরকে আনসারদের বাসাবাড়ি কিংবা মসজিদে থাকতে হল না তারা নিজেরা থাকার জায়গা পেলেন আনসারদের থেকে অবশ্য দুজনকে বনুনের সম্পদের কিছু ভাগ দেয়া হয়েছিল তারা হলেন আবু আবুদুজানা রাজু এবং সাহ হানিফ রা আনহু কারণ তারা ছিলেন দরিদ্র বনুনাজিরের এই সম্পদের মানিকানা ছিল রসুল্লাহ সাল্লু আলহামের একার কিন্তু তবুও তিনি এগুলো ভাগাভাগি করার সময় আনসারদের ডেকে আলোচনা করেন যেন তার সম্মানিত বোধ করে এবং বুঝতে পারেন যে তারা আল্লাহ রসুলের আপন জন সুরাহাস আয়াত থেকে আমরা আরো দেখি যে আল্লাহ তালা বলেন এই বিশেষ প্রকারের যুদ্ধলপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ রসুলের আত্মীয় স্বজনদের ইয়াতিনদের মিসকিন ও মুসাফিরদের জন্য এরপরে সে কারণটিও উল্লেখ করেছেন আর তা হল যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বৃত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে এই আয়াত থেকে আমরা ইসলামের অর্থনৈতিক নীতির ব্যাপারে একটি ধারণা পাই আর তা হলো ইসলামী শরিয়া নিশ্চিত করে যেন সম্পদ একটি বিশেষ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে ফাই এর এই নীতি সেই উদ্দেশ্য সাধনের একটি মাধ্যম বলা যেতে পারে এছাড়াও আমরা জানি ইসলামী শরিয়াতে জাকাত দেয়া ওয়াজিব এবং সুদভিত্তিক ব্যবসা করা নিষিদ্ধ এর মাধ্যমে ইসলামী শরিয়া সম্পদের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করে চতুর্থ শিক্ষা মুনাফিক ও ইহুদীদের মধ্যপন বন্ধুত্ব সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন উহ তুম্ল مَعَكُمْ নমা কুমু কৌ ফি কুম আহদন অবদৌ ইং কোথিল তুম সুর ইং কোথিল তুম্ল সুরম তুমি কি মুনাফিকদের দেখো যারা আহলেকে তাদের মধ্য হতে তাদের কাফির ভাইদেরকে বলে তোমাদেরকে বের করা দেয়া হলে আমরাও তোমাদের সাথে অবশ্যই বেরিয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনোই কারো আনুগত্য করব না আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী বস্তুত তারা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না এবং তারা আক্রান্ত হলে তারা সাহায্য করবে না এবং সাহায্য করতে এলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে অতপর তারা কোনো সাহায্যই পাবে না সুরা আল হাসানে আল্লাহ মুনাফিক ও ইহুদিদেরকে ভাই হিসেবে উল্লেখ করেছেন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আল্লাহবুন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী কারণ মুনাফিকরা ইহুদিদের কাছে প্রতিজ্ঞা করেছিল বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতেই তারা তাদের পাশে থাকবে কিন্তু সে ওয়াদা তারা পূরণ করেনি আল্লাহ বলছেন এই মুনাফিকরা কখনোই তাদের সাহায্য করত না এগুলো সবই তাদের মুখের কথা আর সাহায্য করতে এলেও তারা পালিয়ে যেত এটাই মুনাফিকদের আসল চরিত্র তারা কাদের পক্ষে থাকে তাদের থেকে সাহায্য কামনা করে এবং সাহায্যের মিথ্যা প্রতিশ্রুতি দেয় কিন্তু আসল সময় এলে তাদের আর খুঁজে পাওয়া যায় না এর পরে দুই আয়াতে আল্লা তালা ইহুদিদের কাপুরুষতার কথা বর্ণনা করেছেন দু লিখবিয়হিল জমিয়ান ইম হসনতিন অ প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদেরই ভয় বেশি এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায় তারা সম্মিলিত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যদি করেও সেটা তারা করবে কোন সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা অন্তরাল থেকে তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করছ অথচ তাদের অন্তর শতধা বিচ্ছিন্ন এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায় সুরা আল হাসর আয়া ১৩ এবং চোদ্দ কাকুরুষতা কাফির সেনাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সুরক্ষিত অবস্থা ছাড়া তারা যুদ্ধ করে না যুদ্ধ করতে চায় না তাদের এই চারিত্রিক দিকটি বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে প্রকাশ পেয়েছে যেমন রসল সাল্লাহ আলহামের সময় দেখা যায় যে তারা দুর্গের ভেতরে নিজেদের সুরক্ষিত রেখে যুদ্ধ করত ক্রুসের যুদ্ধের সময়ও তাই সিরিয়াতে ক্রুসেরদের বানানো কিছু দুর্গ এখনও দেখতে পাওয়া যায় স্থাপত্য স্থাপত্যশৈলীর বিচারে সেগুলো খুবই চমৎকার এই দুর্গগুলোর ভেতর থেকে তারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করত আসলে এই দুর্গগুলো তাদের অন্তরের ভীতির নিদর্শন বর্তমান সময়েও আল্লাহর দুশ্মনরা ফিলিস্তিনে প্রাচীর বানিয়ে রেখেছে এটি তাদের ভয়েরই এক প্রতিচ্ছবি এই প্রাচীর কোরআনের আয়াতকেই যেন স্মরণ করিয়ে দেয় সুরক্ষিত না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ করতে আসবে না আল্লাহ বলছেন তাদের অন্তর সততা বিভক্ত কাফির মুশিদ মুনাফিকদের দল যদিও মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু তাদের নিজেদের মধ্যে রয়েছে পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ ইউরোপের মানচিত্রে ছোট্ট একটু জায়গায় অনেকগুলো দেশের উপস্থিতি তাদের অভ্যন্তরীণ অনৈক্যের ইঙ্গিত দেয় বিশ্বযুদ্ধ বা অন্যান্য যুদ্ধগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা নিজেরা মোটেও এক জাতি নয় কিন্তু যখনই ইসলামের ব্যাপার আসে তখনই তারা সবাই এক হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু মনে রাখতে হবে তাদের মাঝেও কোন্দল রয়েছে সবশেষে আল্লাহ বন বনুনাজিরকে তুলনা করেছেন তাদের পূর্বশ্বরী বনু কায়নকার সাথে তাদেরকেও থেকে বের করে দেয়া হয়েছিল আল্লাহ ইহুদিদের প্রতি মুনাফিকদের অঙ্গীকারকে তুলনা করেছেন আদম সন্তানের প্রতি করা শয়তান যেমন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক তেমনি মুনাফিকরাও ইহুদিদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল কু قَالَ অমৃহমি কমসলি শৈ পানি ই কলি সু কপ কাল ই اللَّهَ কী আলম এদের অবস্থা সেই আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা শয়তানের মতো যে মানুষকে কাফির হতে বলে অতঃপর যখন সে কাফির হয় তখন শয়তান বলে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই আমি বিশ্ব পালন কর্তা আল্লাহকে ভয় করি অতঃর উভয়ে পরিণতি হবে এই যে তারা জাহান নামে যাবে এবং চিরকাল তথায় বাস করবে এটাই জালিমদের শাস্তি সুরা আলহাসর পনেরো থেকে সতেরো পঞ্চম শিক্ষা আখিরাতের কথা স্মরণে রাখা সুর হাসরে আল্লাহ তালা গণিমতের বিধান ইহুদিদের মনের অবস্থা মুনাফিকদের চরিত্র বিশ্লেষণ করে মুসলিমদের স্মরণ দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা সেটি হচ্ছে আল বন নাজিরের অভিযান থেকে মুসলিমরা অনেক সম্পদ লাভ করেছে যার মাধ্যমে মোদিনার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এবং মুসলিমদের দুনিয়াবী অবস্থা সুসংহত হয় কিন্তু এই দুনিয়াবী সম্পদ সমৃদ্ধি কোন কাজে আসবে না যদি মুসলিমরা আল্লাহকে স্মরণে না রাখে এবং যদি তাদের আখিরাত এই দুনিয়ার কারণে ঝুঁকির মধ্যে পড়ে যায় এই কারণে আল্লাহ মুসলিমদের স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের মূল এবং চূড়ান্ত মনোযোগ যেন আখিরাতের জীবনের দিকেই থাকে তাই আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহও তাদেরকে আত্মবিস্তৃত করে দিয়েছেন ছয় নম্বর শিক্ষা ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না জাহিনীতে সময়ে মদিনার আরদদের মাঝে একটি কুসংস্কার ছিল সেটি হচ্ছে কারো সন্তান যদি জন্মের পর না বাঁচে তখন পরবর্তী সন্তানকে ইহুদি বানালে তার সন্তানরা বেচে যাবে এভাবে তাদের অনেকের সন্তানই ইহুদি হিসেবে বড় হচ্ছিল যখন বন নাজির গোত্রকে বহিষ্কার করা হলো তখন কিছু লোকজন রসুলুল্লা সাল্লু আলিহাস্লামকে জিজ্ঞেস করলো আমাদের কিছু সন্তান ও ভাই তো তাদের সাথে আছে আমরা এখন কি করবো রসুল্লাহ সালু আলিহাস্লাম এই ব্যাপারে ওয়াহি নাজির হওয়া না পর্যন্ত কোনো জবাব দিলেন না এরপর অবতীর্ণ হল বাকারা ২৫৬ ছাপ্পান্নার আয়াত সেখানে বলা হয়েছে লা ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই সত্যের পথ আর মিথ্যার পথ দুটোই পরিষ্কার আলী হাসলাম তাদেরকে বললেন তোমাদের ভাই ও সন্তানদের যে যেকোনো একটি পথ বেছে নিতে বলো তারা যদি তোমাদের পছন্দ করে তাহলে তোমাদের সাথে থাকবে আর যদি তারা ইহুদিদের সাথে থাকতে চায় তাহলে তাদের চলে যেতে দাও অর্থাৎ ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না আমাদের আজকের পর্বে আমরা আরেকটি অভিযান নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যা আর রেকা এই অভিযানটি কখন ঘটেছিল সেটা নিয়ে একাধিক মতামত রয়েছে তবে শক্তিশালী মত হচ্ছে এটা ঘটেছিল চতুর্থ হিজড়িতে বন নাজিরের ঘটনার প্রায় দেড় মাস পরে বনুনাজিরকে সায়স্তা করার মাধ্যমে রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম মদিনার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হন এরপর তিনি মনোযোগ দেন নজদের গোত্রগুলোর দিকে আরবের শত্রু ভাবাপন্ন গোত্রগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়াটা ছিল সময়ের দাবি জাতুর রিকা অভিযান সেই উদ্দেশ্যে সংঘটিত হয়েছে নজদের গোত্রগুলো এরই মাঝে মুসলিমদের সাথে বিশ্বাস খাতকতা ও শত্রুতা করেছে সত্তর জন সাহাবিকে হত্যা করেছিল নজদেরই একটি গোত্র এর জবাবে আল্লাহ রসুল সাল্লাস্লাম চারশো জন সাহাবিকে নিয়ে অভিযানে বের হন এবারে টার্গেট গাতাফানের দুই গোত্র বনু মাহারিব এবং বনু আলাবা। এই অভিযানই ইতিহাসে জাতুর রিকা নামে পরিচিত। রিকা মানে পরিচিতের টুকরো এই অভিযানকে কেন জাত রিকা বলা হয় সেই জবাব দিয়েছেন অভিযানে অংশ নেয়া এক যোদ্ধা আবু মুসা আল আশারি রদেলাহু অভিযানের বর্ণনায় তিনি বলেন আমরা আল্লাহর রসুলের সাথে একটি অভিযানে বের হলাম প্রতি ছয় জনের জন্য বরাদ্দ হল একটি করে উঠ পালা করে একজন উঠে পিঠে উঠছি বাকিরা পায়ে হাঁটছি হাঁটতে হাঁটতে পাগুলো শুকিয়ে যাচ্ছে চামড়ায় ফসকা পরে যাচ্ছে আমার তো নখই খসে পড়ল আর তাই আমরা আমাদের পায়ে কাপড়ের টুকরো বেঁধে নিলাম এজন্যই অভিযানের নাম হল জাত আর রিকা কাপড়ের টুকরোর অভিযান এই যুদ্ধে কোন মুখোমুখি সংঘর্ষ হল না শত্রুরা মুসলিমদের হঠাৎ আক্রমণে ভয় পেয়ে ছত্রমঙ্গ হয়ে আশেপাশের পাহাড়ে পালিয়ে গেল তাদের নারী শিশু আর গরুবাস পর্যন্ত রেখে গেল তবে এই অভিযান থেকে অন্যান্য কিছু ঘটনা ঘটে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে সালাতুল খফ অর্থাৎ ভয়ের সালাত এই অভিযানের সময় সালাতুল খফের বিধান কার্যকরী হয় মুসলিমদের আশঙ্কা হামলায় শত্রুরা পালিয়ে গেল তাদের ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না এমন সম্ভাবনা ছিল যে তারা হয়তো কাছে আছে যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসতে পারে তাই রসুল্লা সালু আলহাম जमत आदाय कर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 ইতু উহমুসলু ফলসলু মাল্য হু হিহম আলি হত হুম ওদীন কুড় ফুল আসলি হিমে হিম ফলন আলৈকু মৈল হালাই নবিকু অদম পিউ তুমা ঔকু তুম আশিহত কুমুদু হিস্লাহ আদলিল কীন আলব মুহীন এবং আপনি যখন তাদের মধ্যে অবস্থান করবেন ও তাদের নিয়ে নামাজ পড়বেন তখন এক দল যেন আপনার সঙ্গে দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র থাকে অতঃপর সিজদা করা হলে তারা যেন তোমাদের পেছনে অবস্থান করে আর অপর এক দল যারা নামাজ শরিক হয়নি তারা তোমাদের সাথে যেন নামাজ শরিক হয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে অবিশ্বাসীরা কামনা করে যেন তোমরা অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্পর্কে অসতর্ক হও যাতে তারা তোমাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে কিন্তু তোমাদের কোন দোষ নেই যদি বৃষ্টিবাদলের জন্য তোমাদের কষ্ট হয় বা তোমাদের অসুখ হয় আর তোমরা অস্ত্র রেখে দাও কিন্তু হুঁশিয়ার অবশ্যই থাকবে নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন সুরা নিশা আয়াত এই সালাতের নিয়ম হল প্রথমে অর্ধেক সৈন্য ইমামের পেছনে সালাত আদায় করবে আর বাকিরা পাহারা দেবে প্রথম রাকাতের পর ইমাম দ্বিতীয় রাকেতের জন্য দাঁড়িয়ে থাকবে প্রথম দল তখন নিজেরা দ্বিতীয় রাকাত পরে সালাদ শেষ করবে এরপর দ্বিতীয় দল এগিয়ে আসবে ইমামের দ্বিতীয় রাকাতের সাথে নিজেরা প্রথম রাখাত করবে। ইমাম বসা অবস্থায় তারা নিজেরা দ্বিতীয় রাকাত আদায় করে সালাত শেষ করবে এটা নিয়ে কিছু ভিন্ন মত আছে এই সালাতের নাম হল সালাতুল খৌফ তবে এই আলোচনায় দেখার বিষয় হল সালাতুল খৌফ ঠিক নয় বরং সালাতের গুরুত্ব সালাতের গুরুত্ব এতটাই বেশি যে শত্রু সীমানায় জীবন মরণ অবস্থাতেও সালাত আদায় করতে হবে আল্লাহ রাস্তা যারা যুদ্ধ করছেন তাদের জন্যই যদি এই বিধান হয় তাহলে যারা নিরাপদে আছে তাদের জন্য কি করণীয় হতে পারে তবুও কিছু মানুষ সালাদকে বুড়ো আঙ্গল দেখায় ইসলামে প্রতিটি ইবাদার ক্ষেত্রে শর্ত থাকে যেমন গরিবদের জাকাত আদায় করতে হয় না হজ পালন করতে হয় না কারণ এখানে শর্ত হচ্ছে সম্পদ থাকা অসুস্থ দুর্বলদেরও সিয়াম না পালন করলেও চলে এখানে স্বাস্থ্য হলো শর্ত কিন্তু সালাদের ব্যাপারে কোনো শর্ত নেই একজন মুসলিমকে সালাত আদায় করতেই হবে যদি সে দাঁড়াতে না পারে তবে বসে বসতে না পারলে শুয়ে বা মাথা নেলে মাথা নাড়াতে না পারলে আঙ্গুলের ইশারায় আঙ্গুল নাড়াতে অক্ষম হলে চোখের ইশারায় হলেও সালাত আদায় করতেই হবে সালাতের কোনো মাফ নেই সাহাবিদের জিহাদি অভিযানগুলো আমাদেরকে সালাতের গুরুত্ব ও শিক্ষা দেয় পরের ঘটনা কোরআনের প্রতি ভালোবাসা আব্বাদ এবং বিশ্বের রদেলো আনহ অভিযানে মুসলিমরা এক মুশ্রিক নারীকে আটক করেছিলেন সেই মহিলা স্বামী তখন প্রতিজ্ঞা করে সাহাবিদের মধ্যে কাউকে কাউকে সে হত্যা করবেই হত্যা না করে সে নিজের দেশে ফিরে যাবে না এই কারণে নিরাপত্তার জন্য সেই রাতে রসুল্লাহ সাল্লু আলী ওসালাম আম্মার এবেন ইয়াসির রাজিয়াল আনহো এবং আব্বাদ এবেন হিসেবে নিযুক্ত করলেন তাদের ঘটনাটা খুবই চমৎকার দুজন পালাক্রমে পাহারা দিচ্ছেন আম্মারের ঘুমের পালা এল আববাদ জাহেদুল্লাহ আহু বসে না থেকে সালাতে দাঁড়িয়ে গেলেন কিরাত পাঠ করছেন এমন সময় সেই মহিলার স্বামী তার দিকে তীর ছুঁড়ে মারল মুহূর্তের মধ্যে গলগল করে বেরিয়ে এলো তাজা রক্ত কিন্তু সেদিকে আব্বাদের কোনো ভক্ষেপ নেই তীরাউত করছেন তো করছেন আকাশে ভেসে বেড়াচ্ছে তার কিরাতের সুর শত্রু আবারও আঘাত হানল গায়ে বেঁধল আরেকটি তীর এরপর আরও একটি তিন নম্বর তীর বৃদ্ধ হবার পর আম্মার রেল আহকে ঘুম থেকে ডাকলেন আম্মার উঠে দেখলেন আব্বাদের শরীর রক্তে ভিজে যাচ্ছে আপনি আমাকে ঘুম থেকে ডাকলেন না কেন সূর্যটা শেষ না করে তিলাওয়াম না আল্লাহর কসম। আজ যদি পাহারা দায়িত্বে না থাকতাম তাহলে সুরাটা শেষ না হওয়া পর্যন্ত তিলাওয়াত চালিয়ে যেতাম মৃত্যু হলেও পরোয়া করতাম না কোরআনের প্রতি সাহাবিদের এ এক অদ্ভুত রকমের ভালোবাসা একটা মানুষকে একের পর এক তীরবিদ্ধ করে যাচ্ছে কিন্তু তার মন পড়ে আছে তেলাওয়াতে আবার তেলাওয়াতে বিভোর হয়েও মানুষরা তার দায়িত্ব ভোলেননি পাহারা দেয়ার কথা তার ঠিকই মনে ছিল এভাবেই সাহাবিরা তাদের দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতেন আমরা আমাদের আজকের পর্ব শেষ করব একটি চমৎকার কাহিনী দিয়ে এই কাহিনীর মাধ্যমে আমরা রসুল্লা সাল্লু আলহিউলামের চরিত্রের নতুন একটি দিক আবিষ্কার করব এটি জা তার রিকা অভিযানের ঘটনা সেই অভিযানে অংশ নিয়েছিলেন তরুণ সাহাবি জা বিরেব না আব্দুল্লাহ রদুল্লাহ জাবির একজন শহীদের সন্তান তার বাবা আবদুল্লাবেন আমর আদানহ হলেন উহুদের শহীদ যার কাহিনী আমরা আগে আলোচনা করেছি এই অভিযানে রসুল্লাহ সাল্লু আলহিউ আসলামের সাথে তরুণ সাহাবি জাবিরের লম্বা সময় কাটানোর সুযোগ হয় ঘটনাটি জাবিরের মুখ থেকে শোনা যাক তিনি বলেন যা তার রিকার অভিযানে বেরিয়েছি একটা দুবলা পাতলা উঠ নিয়ে বাকিরা সামনে এগিয়ে যাচ্ছে আমি পেছনে পড়ে যাচ্ছি রসুল্লাহ সালু আলহিউসলাম আমাকে ডাক দিলেন এ জাবির কি হল ইয়া আল্লাহ আমি তো উটটার কারণে বারবার পেছনে পড়ে যাচ্ছি রসুল বললেন আচ্ছা তুমি উটটাকে বসাও তো আর তোমার হাতের ছড়িটা আমাকে দাও নয়তো একটা ডাল ভেঙে আনো আমি আমার হাতের ছড়িটা এগিয়ে দিলাম তিনি ছড়ি দিয়ে উঠকে কয়েকটা খোঁচা দিয়ে বললেন উঠে পড় উটের পিঠে উঠলাম অবাক হয়ে দেখি আমার উঠ রীতিমতো দৌড়াচ্ছে একেবারে রসুল্লাহ সাল্লু আলিয়াস্লামের উটের সাথে পাল্লা দিয়ে চলছে তো আমি রসুল্লাহ সাল্ল আলি আসালামের সাথে গল্প করতে করতে চলছি হঠাৎ তিনি বললেন যাবে তোমার উঠটা আমার কাছে বিক্রি করবে আমি বললাম না আমি আপনাকে এমনি দিয়ে দিব উপহার হিসেবে রসুল বললেন না না আমি কিনতে চাই আমি জানতে চাইলাম আচ্ছা ঠিক আছে তাহলে কত দেবেন এক দিন হাম দিলে হবে রসুল্লাহ রসিকতা করলেন না তাহলে তো আমি ঠকে যাব রসুল্লাহ এবার বললেন ঠিক আছে তাহলে দুই দিন হাম দিলে চলবে আমি বললাম না না আরো চাই রসুল্লাহ উটের দাম বাড়াতে লাগলেন দাম এক উকিয়ায় অর্থাৎ চল্লিশ দীর্ঘামে গিয়ে ঠেকলো। রাজি হয়ে গেলাম বললাম আপনি এই দামে খুশি তো হ্যাঁ আমি খুশি আমি বললাম ঠিক আছে এই উটের মালিক এখন আপনি এই কথোপকথন যখন হচ্ছিল তখন জাবিরের বয়স ২০ কিংবা একুশ আর রসুল্লা সাল্লিউসালামের বয়স প্রায় সাতান্ন অথচ রসুল্লার মধ্যে নেতাসুলভ মেকি গাম্ভীর্য ছিল না তরুণ সাহাবিদের সাথে বন্ধুর যেতেন তাদের সাথে রসিকতা করতেন আর সাহাবিরাও রসুল্লাহ সাল্লিমের সাথেই জড়তা বোধ করতেন না একান্ত ব্যক্তিগত বিষয় নিয়েও তারা কথা বলতেন কথাবার্তার এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লাম জাবিরকে জিজ্ঞেস করলেন তার বিয়ের কথা আচ্ছা জাবির তুমি কি বিবাহিত জাবির বললেন হ্যাঁ রসল্লাহ বিয়ে করেছি কুমারী জাবির বললেন না রসল উল্লাহ জিজ্ঞেস করলেন কুমারী বিয়ে করলে না কেন তাহলে তো তার সাথে হাসি চাপটা করতে পারতে সেও জাবির বললেন, আসলে আমার বাবা সাত মে রেখে মারা গেছেন তাদের দেখাশোনার জন্য অভিজ্ঞ মানুষ প্রয়োজন তাই ইচ্ছে করেই বয়স্ক একজনকে বিয়ে করেছে ইনশাআল্লাহ আমার মনে হয় তুমি ঠিকই কাজ করেছ রসুল্লাহ সাল আলী আসলাম জাবির ওয়ালিমার আয়োজন করতে চাইলেন বললেন শোনো জাবির আমরা যদি সিরারে পৌঁছতে পারি তাহলে কিছু উট জবাই করব রাতটা সেখানেই কাটাব তোমরা আমাদের জন্য বালিশের ব্যবস্থা করো জাবির বললেন আমাদের তো বালিশ নেই আল্লাহ রসুল রসুল্লাহ অভয় দিলেন চিন্তা কর না এখন না থাকলেও তখন থাকবে সিরারে সেদিন জাবিরের বিয়ে উপলক্ষে উট জবাই করা হল রসুল্লাহ জাবিরকে স্ত্রীর সাথে রাত কাটাতে বললেন পরদিন সকালের কথা জাবির বর্ণনা করেন পরদিন সকালে সেই উটটা নিয়ে বের হলাম রসুল্লাহর ঘরের দরজার সামনে উটটাকে বেঁধে রেখে আসলাম উটের উপর চোখ পড়তে আল্লাহ রসুল্লাহ আলীসলাম জানতে চাইলেন এটা কার উঠ উপস্থিত সাহাবিরা জবাব দিল জাবির এই উঠ আপনার জন্য নিয়ে এসেছে বললেন। বললেনকে ডেকে পাঠাও আমি গেলাম আমাকে বললেন ভাতি যা এই উঠ নিয়ে যাও তোমার উঠ তোমারই থাকবে বিলালকে ডেকে বললেন যাও জাবিরকে এক উকিয়া স্বর্ণ দিয়ে আস আমি বিলালের সাথে গেলাম তিনি আমাকে এক উকিয়া স্বর্ণ থেকেও কিছুটা বেশি দিলেন আল্লাহর কসম এরপর থেকে আমার আর্থিক অবস্থা ক্রমেই ভালো হতে থাকে যতদিন না আমাদের ওপর ইয়ামল হার্রার দুর্দশা আপত্তিত হয় জাবিরের বর্ণনাটি এখানেই শেষ রসুল আলী হাসলামের কথা অনুসারে বিলাল জাবিরকে যা দেয়ার দিয়ে দিলেন জাবিরের নতুন সংসার শুরু হলো। এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি রসুল্লাহ সাল্লু আলীহাসালাম কতটা চমৎকার একজন মানুষ ছিলেন তিনি চাচ্ছিলেন জাবিরকে সাহায্য করতে কিন্তু সেটা তিনি জাবেরকে বুঝতেও দেননি তিনি জাবেরকে সাদাকা হিসেবে সাহায্য না করে উপহার হিসেবে সাহায্য করেছেন আর সে কারণেই এত কথা এত রসিকতা উঠ কেনার কথা দরদাম করা এসব ছিল বাহানা মাত্র সাহাবেদের জন্য তার মমতা পৃথিবীর কোন দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে না তিনি তাদের ভালো খেয়াল রাখতেন নিজে না খেয়ে তাদের খাওয়াতেন মানুষকে আপন করে নেয়ার মতো এক অদ্ভুত গুণ নিয়ে জন্মেছিলেন তিনি সাহাবেদের সাথে ছিলেন ছিলেন আমরা আর একটি অভিযানের ঘটনা দিয়ে আজকের পব শেষ করছি আর সেটা হচ্ছে বদর আল মাঈদ বদর হয়েছিল হিজরি দ্বিতীয় বর্ষে আর ওহুদ তৃতীয় বর্ষে এর রেশ ধরে হিজড়ি চতুর্থ বছরে काफिर नेता आबू सुफिया मुस्लिम तार मत चैलेंज करी एक दल्का त्याग कि मन परिवर्तन सवार उद्देश्य बच्चों युद्ध अंश नेीचीन होना बरबर तृतर पशु खास पता खावा निजे इच्छे मत दूध पान करते ही बचरे युद्ध शुष्क मौसम फिर जाओ फिर चलो হতে পারে এই কথাগুলো আবু সুফিয়ানের অজুহাত মাত্র মুসলিমদের সাথে কুরাইশরা এর আগেও খুব একটা সুবিধা করতে পারেনি হয়তো ঝোঁকের বসে সে চ্যালেঞ্জ করে বসেছে কিন্তু বুঝতে পারছে খুব একটা সুবিধা করা যাবে না কিন্তু রসল সালু আলী হাসলামের দৃঢ়তায় কোন ফাটল ধরেনি নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় দেড় হাজার মুজাহিদ নিয়ে রসুল্লাহ সাল্লু আলীহাস্লাম শিবির স্থাপন করলেন সেখানে আট দিন অবস্থান করলেন ওদিকে কুরাইশদের দেখা নেই তার সাথে দেখা হয় করল আপনারা কি কুরাইশদের সাথে যুদ্ধ করার জন্যই এখানে এসেছেন রসুল্লাহ সাল্লাহু আলি ইসলাম বললেন হ্যাঁ আমরা জন্য এসেছি আর তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের সাথে যে চুক্তি করেছিলে তা প্রত্যাহার করতে পারো সেক্ষেত্রে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব যতক্ষণ না আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে ফয়সলা করেন মুখসি জবাব দিল না এমন কিছু করার প্রয়োজন দেখি না রসুল্লা আলী ওসাল্লাম এই কথাগুলো বলে মুখসিকে সূক্ষ্ম একটি ইঙ্গিত দিচ্ছেন আমরা তোমাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখি সেই শক্তি আমাদের ভালোই আছে চুক্তি সময় সময় বাড়ানোর ব্যাপারে তোমাদের প্রয়োজন থাকতে পারে কিন্তু আমাদের নেই বর্তমান সময়ে চিত্রটা উল্টো মুসলিমরা এখন বিপাকে পরে শান্তি চুক্তি করে আর শান্তি চুক্তির নামে যা হয় তার লাঞ্চনা আর অবমাননা ছাড়া আর কিছুই না অথচ রসল সাল্লাস্লাম যখন কারোর সাথে চুক্তি করতেন সেটা প্রতিপক্ষের চাপে করতেন না মুসলিমরা দুর্বল বলে শান্তি চুক্তি করতেন এমন হতো না মুসলিমরা শক্তিশালী তা তিনি পরিষ্কার করেই অপরপক্ষকে বুঝিয়ে দেন আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আর এর মাধ্যমে আমরা হিজড়ি চতুর্থ বর্ষের ঘটনা শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা পঞ্চম বর্ষে প্রবেশ করবেন